ان في تعالى الحسن العبقات فالورد تضوع عات نقا الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الأمين وعلى اله واصحابه اجمعين اما بعد اي مسلم भाइयों وبنات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 পাশের বাড়ির প্রতিবেশীদের বিপদ আপদে তাদের কাছে ছুটে যাওয়া তাদের সুখ দুঃখের সঙ্গে কথা আমরা ব্যবহার করা তাদের খোঁজ খবর নেয়া বিপদে আপদে সুখে দুঃখে তাদের পাশে থাকা প্রত্যেক মুসলমানের কর্তব্য আল্লাহ সুবাহ বলেন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 এবং পিতামাতার সাথে সদাচরণ করো আর সদাচরণ করো নিকোট আত্মীয় নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী পার্শ্ব অবস্থিত সঙ্গী পালেন না যারা গর্ব করে অহংকার প্রদর্শন করে প্রতিবেশীদের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব আরোপ করে রাসুল উল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সেজন্য তার প্রতিবেশীকে সম্মান করে মুসলিমে বর্ণিত হয়েছে সর্বদা আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত পরিমাণে উপদেশ দিতেন এমনকি আমার মনে হতো শীঘ্রই তিনি প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দিবেন চরণ করলে প্রতিবেশীদের পরস্পরের মাঝে হৃদ সম্পর্ক গড়ে উঠবে সেরূপিআ আচরণ করার জন্য আদেশ করেছেন তাদের মন জয় করতে পারি এবং বোখারের আল আদাবুল মুফরত গ্রন্থ এসেছে রাসুল্লাহ সাল আলী বলেছেন হেয়া বুঝার যখন তুমি তরকারি রান্না করো তখন একটু বেশি পানি দিয়ে ঝোল বেশি করো এবং তোমার পরিমাণ বা সাধারণ জিনিসই হাদিয়া আসুক না কেন তা হাস্যজ্জ্বল মুখে খুশি মনে গ্রহণ করা উচিত তাদেরকে কোনোভাবেই হেওয়া প্রতিপন্ন করা যাবে না সহিমে বর্ণিত হয়েছে ইয়া আল মুসলিমাত মুসলিম মহিলাগণ কোনো প্রতিবেশিনী যেন তার প্রতিবেশিনীকে হে প্রতিপন্ন না করে অর্থাৎ হাদিয়া ফিরিয়ে না দেয় যদিও তা বক্রির পায়ের খুর হুক না কেন এমনি ভাবে ধরনের কষ্ট দেয়া থেকে বেঁচে থাকতে বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতিমান রাখে সেজন্য তার প্রতিবেশী কষ্ট না দেয় সহি মুসলিমে এসেছে রসুল সাল আলিম বলেন ওই ব্যক্তি জাননাতে প্রবেশ করবে না যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না একটু চিন্তা করে দেখুন আমরা আমাদের প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করছি আমরা কি ব্যাপারগুলো লক্ষ্য করি আমাদের কোন আচরণের কারণে আমাদের কোনো কাজের কারণে তারা কষ্ট না পাক খাবার সময় কি কখনো একটু চিন্তা করি আমাদের প্রতিবেশীরা কেমন অবস্থায় দিন কাটাচ্ছে তাদের মাঝে কেউ অভুক্ত থেকে কষ্ট পাচ্ছে না তো देख मोमिन तृप्ति सहकारे आहार कर अथच तर प्रतिबी क्षुधार्थ अवस्था थे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 বিশেষ করে ঘুমো আরামের সময় চেঁচামেচি ও বিরক্তিকর আওয়াজ করে তাদের ঘুমে ব্যাঘাত ঘটানো এমনকি তাদের ঘুমের সময় নিজ বাড়ির সাউন্ড বক্সে জোরে কুড়ান্তে লাওয়াজ বা ওয়াজ চালানোটাও তাদের কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত এমন ভালো কিছু শুনতে হলে আমরা এমনভাবে শুনব যাতে অন্যদের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত না ঘটে কিন্তু আজকালকার অবস্থা হচ্ছে এমন ওয়াজ মাহফিলগুলোতে গভীর রাত পর্যন্ত মাইকে উচ্চ আওয়াজে ওয়াজ চালাতে থাকে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 না ভাই ইসলাম আপনাকে বলেনি আপনার প্রতিবেশীদের কষ্ট দিয়ে এভাবে কোন কিছু আয়োজন করতে আপনি এমনভাবে মাইক ব্যবহার করুন যাতে মাইকের সাউন্ড মাহফিলের নির্দিষ্ট পরিসরে সীমাবদ্ধ থাকে এমনি ভাবে আশপাশের মসজিদে জামাত চলাকালীন সময়ও সব ধরনের মাইক ব্যবহার থেকে বিরত থাকতে হবে এটা তো ওয়াজ মাহফিলের ব্যাপারে বললাম আরো আশ্চর্যজনক ব্যাপার হল বিভিন্ন উৎসব অনুষ্ঠানে বিয়েবাড়িগুলোতে সাউন্ড বক্স লাগিয়ে কত যে শানি হচ্ছে। কতটা অধপতনে পৌঁছলে মুসলমানের সন্তানেরা এমন প্রকাশ্যে গুনাহ আর নির্লজ্জতার দুঃসাহস দেখাতে পারে তো বলছিলাম কোনো পাবেই প্রতিবেশীদের কষ্ট দেয়া যাবে না তাদের সন্তানদের মারধর করা কিংবা তাদের বাড়ির দরজায় ময়লা আবর্জনা ফেলা জোর খাটিয়ে প্রতিবেশীর সীমানা বরাবর গাছ লাগানো ইত্যাদি এমন আরও অনেক ভাবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় আমাদের এগুলো থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা নিজেদের মুসলিম দাবি করি সহি নামে শপথ করে বলেছেন আল্লার শপথ সে মুমিন নয় আল্লাহ শপথ সে ব্যক্তি তিনি বললেন যার প্রতিবেশী তার অত্যাচার হতে নিরাপদে থাকতে পারে না আর হাদিস থেকে এটাও স্পষ্ট যে অন্য কোন মানুষের হক নষ্ট করার চেয়ে প্রতিবেশীর হক নষ্ট করা অনেক মারাত্মক অপরাধ প্রতিবেশীদের স্ত্রী কন্যা সাথে উত্ত্যক্তমূলক কোনো আচরণ করা পর্দার খেলাফ করে তাদের সাথে কথাবার্তা বলার চেষ্টা করা তাদের দিকে নজর দেওয়া প্রতিবেশীর অনুপস্থিতিতে তাদের ঘরের নারীদের সাথে বেবিচারের সুযোগ নেওয়া এসব অতি মারাত্মক কবিরা গুণা প্রতিবেশীদের সাথে এখন অপকর্মের গুণা অন্যদের সাথে অপকর্ম করার তুলনায় অনেক গুরুতর এবং বোখারি রাহিমুল্লাহ তার আল আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণনা করেছেন মেহদা ইবনুল আসাদ আলিমসালামা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 তাদেরকে চুরি সম্পর্কে জিজ্ঞেস করলেন তারা বললেন চুরি হচ্ছে হারাম আল্লাহ আজ্জা বাজাল ও তারা রাসুল হারাম সাব্যস্ত করেছেন তখন তিনি বললেন কোন ব্যক্তির দশ ঘরে চুরি করা তার প্রতিবেশীর ঘরে চুরি করার তুলনায় সামান্য উপস্থিতি। অনেক অসাধু লোক আছে যারা প্রতিবেশীর অনুপস্থিতির রাতে তার ঘরে প্রবেশ করে এবং অপকর্মে লিপ্ত হয় তাদের মালামাল চুরি করে এসব লোকের জন্য এক বিভীষিকাময় দিনের শাস্তি অপেক্ষা করছে প্রিয় মুসলিম ভাই বোনেরা বস্তুত কার আচরণ কেমন সে কি সদাচারী না মন্দ আচরণকারী আমি ভালো আচরণ করলাম না মন্দ আচরণ করলাম তা কি করে বুঝবো তিনি বললেন ইদা তাজসমল কদ আস আসদ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 প্রতিবেশীদের সাথে মন্দ আচরণ নয় তাদের কষ্ট দেয়া নয় ইসলামের নির্দেশ মেনে সাথে ভাল ব্যবহার করি সুখে দুঃখে বিপদ তাদের পাশে থাকি আল্লাহ সুবাহ আমাদেরকে প্রতিবেশীদের সাথে সদাচরণ করার তৌফিক দান করুন